নামাজে পবিত্র কোরআন পাঠের নিয়ম আবু বরজা রাহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম ফজরের নামাজে ষাট হতে একশোটি আয়াত পাঠ করতেন শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো বাহাত্তর হাইফেন বন্ধনীর মধ্যে চারশো একষট্টি এবং শাহেহ বুখারি হাদিস নম্বর পাঁচশো একচল্লিশ তবে হাদিসের শব্দগুলি শাহেহ মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় তিনি হলেন আবু বার্জা নাজলা বিন্তি ওবৈদ আল আসলামী রদাহ সঠিক মত মোতাবেক তিনি রসুল সাল্লিহ্লামের সাথে মক্কা বিজয়ের কার্যক্রমে অংশগ্রহণ করেন অতপর তিনি বাসরায় অবস্থান করেন সেখান থেকে তিনি খোরাসানে আসেন তারপর তিনি মার্ভ চলে যান অবশেষে তিনি আবার বাসরা শহরে ফিরে আসেন তার বর্ণিত হাদিসের সংখ্যা ৪০টি। অতপর আবু বার্জাহ নজলাবিন্তি অবৈদ আল ইসলামী রদয়াল্লাহ আনহু মা রদিয়াল্লাহ আনহুর মৃত্যুক বরণ করার পূর্বেই বাসরা শহরে সন ষাট হিজড়িতে মৃত্যুবরণ করেন আবার এই কথাটাও বলা হয়েছে যে তিনি সন চৌষট্টি মৃত্যু বরণ করেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক ফজরের নামাজকে সলাাতুল গদাহ বলা হয় এই নামাজে আল্লাহ রসুল সাল্লু আলহিবাসাল্লাম ষাট হতে একশটি আয়াত পাঠ করতেন দুই জামাতে নামাজ পড়ার সন্ন্যত নিয়ম মোতাবেক যেন উপস্থিত ব্যক্তিদের মধ্যে যে ব্যক্তি বেশি দুর্বল তার সাধ্য অনুযায়ী নামাজ পড়ানো হয় কেননা কোনো এবাদত বা উপাসনার মাধ্যমে মহান আল্লাহর দুর্বল মুসল্লিদেরকে লম্বা লম্বা নামাজ অর্থাৎ দীর্ঘ উপাসনার জন্য দীর্ঘ উপাসনার জন্য বাধ্য করে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই এবং তাদেরকে বিরক্ত করারও দরকার নেই কেননা প্রকৃত ইসলাম ধর্মে অল্প কয়েকটি আয়াত পাঠ করে হালকা করে ফরজ নামাজ পড়া যেতে পারে যেহেতু জামাতের সাথে লম্বা করে নামাজ পড়ার চেয়ে হালকা করে নামাজ পড়ার বেশি মর্যাদা রয়েছে যাতে একজন অথবা একাধিক দুর্বল মোসল্লিদেরকে বিরক্ত করা হতে বিরত থাকা সম্ভব হয় তিন মসজিদের এমামের একটি উচিত কাজ হলো এই যে তিনি যেন সকল মোসল্লিদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে তাদের হৃদয়কে ধীরে ধীরে সুন্নতের দিকে নিয়ে আসার চেষ্টা করেন তাদেরকে কষ্ট দেওয়া অথবা তাদেরকে বিরক্ত করার চেয়ে এটাই হলো উত্তম পন্থা তবে খেয়াল রাখা দরকার যে বিভিন্ন মসজিদের অবস্থা বিভিন্ন প্রকার তাই হতে পারে না তাই হতে পারে কোনো এক মসজিদ লম্বা নামাজ বা উপাসনা উপযোগী আবার অন্য মসজিদে লম্বা নামাজ বা উপাসনা উপযোগী নয় দুই মসজিদের অবস্থা আলাদা আলাদা হওয়ার কারণে এই তফাৎ প্রকাশ পায় সুতরাং প্রত্যেক ইমাম আপন আপন মসজিদের মুসল্লিগণের খেয়াল রাখবে তাই নামাজ অতি লম্বা কিংবা অতি হালকা করে পড়া উচিত নয়